السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعقبت المتقين ولا عدوانا إلا على الظالمين و بعد شوما ندرشق بندو أمراه الله صلى الله عليه وسلم امام ابو جافر طحوير رحمة الله علیه رشي تو بيان اعتقاد اهل السنة والجماع اهل السنة والجماع ترعاقيدار بنونا جا شانقه په امام طحوير عاقيدانا من بكتو اي مطنطي ركتی انقشو أمراه الله صلى الله عليه وسلم جگهن اما در امام قیامت علامشان پر তিনি বলেছিলেন অনু মনু বে আসা সাহা আমরা কেয়ামতের আলামতের হর ইমান রাখি কেয়ামতের আলামত হর ইমান এই বিষয়টি আমরা গত কয়েকটি ভাবে আলোচনা করেছি তার মধ্যে আমরা বলেছিলাম যে কেয়ামতের আলামত দুই ধরনের একটি বড় কিছু বড় আলামত রয়েছে কিছু ছোট আলামত রয়েছে ছোট আলামতগুলি আলোচনা আমরা শুরু করেছিলাম এবং আমরা ইতিপূর্বে ছয়টি আলোচনা ছয়টি আলামত আলোচনা করেছি আজকে ইনশাল্লাহ আমরা সপ্তম আলামতটি আলোচনা করব সপ্তম আলামত হচ্ছে জুহুর মুদ্দাইন নবুয়া বের হওয়া এটা কেয়ামতের একটি আলামত বিশেষ করে রসোল্লা সাল্লা বলেছেন যে কেয়ামতের আগে তিরিশ জন কোন কোন বর্ণে আসছে তিরিশ ঊর্ধ্ব আহ দাবিদার বের হবে এখানে তিরিশ উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে যে যাদের বহু লোকে এই পর্যন্ত শত শত শত লোক কে নবো দাবি করেছে তারা অনেকে মনে করেছে নবোধ দাবি একটা পেশা বা কারো কাছে নেশা মনে হয়েছে কারো কাছে এটা নিজের নিজে প্রতিষ্ঠিত লাভ করার একটা মাধ্যম বলে বিবেচিত হয়েছে কেউ কেউ মনে করেছে যে এটা বোধহয় নেতৃত্ব পাওয়ার কোন একটা মাধ্যম কেউ মনে করেছে যে এটা অর্থনৈতিকভাবে সলভেন্স সলভেন্সি আসার কোন একটা মাধ্যম ইত্যাদি বিভিন্ন উদ্দেশ্যে অথবা কেউ বা ক্ষমতা লাভের উদ্দেশ্য বিভিন্ন রকম উদ্দেশ্য নিয়ে নবোতের দাবি করা হয়েছে তা শতাধিক কিন্তু এখানে রসুল্লাহাম বলছেন তিরিশের মতো এর কারণ হচ্ছে অর্থাৎ সবাই কিন্তু সবাই কিন্তু অনুসারী ছিল না অনুসারী পাওয়া যায়নি অনেকেই প্রথম ভাবেই মানুষ তার মিথ্যা ধরতে পেরেছে যেন অনেকে তার অনুসরণ করেনি কিন্তু ৩০ জন এমন লোক হবে যাদের ক্ষমতা থাকবে যারা বিভিন্ন জায়গাতে তাদের প্রচার প্রসার করবে এবং তাদের অনুসারী থাকবে এখন রসুল্লাহাম বলেছেন কোন হাদিসে তিরিশ জন কোনো বলেন রসুল্লাহাম বলেছেন রসুল্লাহাম বলেছেন যে কেয়ামত কয়েম হবে না যতক্ষণ না প্রেরণ করা হবে মিথ্যাবাদীলাদী মিথ্যাবাদী গাদ্দোকাবাজ ধোকাবাজ মিথ্যাবাদী কারিবিন তিরিশের মতো লোক কুল্লু হুমিয়া জাম আন্নাহ রাসুল্লা প্রত্যেকে মনে করবে নিজের পক্ষ থেকে মনে করবে অর্থাৎ মিথ্যাচার করবে দেশে আল্লাহ রসুল মনে করা যা কোনো ভিত্তি এমন কিছু মনে করা মনে করার বলা হয় জাম এই জন্য কোরআন কারিমে আল্লাহ তল্লা জিনা কাপুর আল্লাহ ইউ বাড়া কাফেররা মনে করেছে ধারণা করছে বর্ণায় আসছে যে এরা মিথ্যাচার করবে মানুষকে ধোকাবাজি মানুষের ধোকাবাজি করবে এবং নবুতের দাবি করবে অনুরূপ ভাবে সাহবান রাদিসে এসেছে রসুল্লাহাম বলছেন হাত হাকা প্রত্যেকে মনে করবে সে নবী ও আনা খা তী অথচ আমি নবীদের শেষ নবীদের পরি আমার দ্বারা সংগঠিত হয়েছে আমার আর কোনো বহু হাদিস এসেছেন যে তারপরে পরে অনেকে নৌবোধের দাবি করবে এর এর আমরা দেখতে পাই রসুল যুগেই এর কিছু সূচনা হয়েছিল তার মধ্যে প্রথম যে ব্যক্তি এই কাজটি করেছে সে ছিল মুসাইলামা তার কাছে বলে সে ইলাম মুসাইলাম তিলক মিথ্যাবাদী মুসাইলামা এই মুসাইলামা সে নৌবোধের দাবি করে রবি গোত্রে ছিল তাদের মধ্যে এবং মোদার গোত্রের মধ্যে একটা ক্ষমতার দ্বন্দ্ব ছিল একে অপরের প্রতি কখনো ভালোভাবে কর্মকান্ড ভালোভাবে নিত না এই সে মনে করত রসুল্লাহ যেহেতু রাম তার বিরুদ্ধে যুদ্ধ করেন এবং এই সাহাবায়ক এই যুদ্ধ সব শেষে সাহাবায়করামের যুদ্ধের শেষে এসে পরবর্তীতে যে যুদ্ধে আবেন সময় এসে সাহাবা যুদ্ধে যুগেই এই যুদ্ধের সূত্রপাত হলো তিনি যুদ্ধ সরাসরি যুদ্ধ করেননি চিঠি লিখেছিলেন এবং তার তাকে ইসলাম গ্রহণ করার আহ্বান জানিয়েছেন এবং তার মিথ্যাচার থেকে সরে আসা আহ্বান জানিয়েছেন তার লোক যারা আসছিল তাদেরকে পর্যন্ত তিনি কঠিনভাবে তিরস্কার করেছেন কিন্তু যুদ্ধ হয়েছিল অবকরাদ সময় বলা হয় তাকে জন্য রিদ্দার তুন আবা বকরালাহা আবরুলহু সেই নবুতের দাবিদারদের দমন করেছিলেন বিশেষ করে মুসাইলামকে ইয়ামার যুদ্ধে অনেক সাহাবি সেখানে শহীদ হয়েছিলেন সেই যুদ্ধেই এই মুসায়েলামকে হত্যা করা হয়েছিল এবং তার নবুতের মিথ্যা নবুতের দাবিকে সেখানেই দুলিশসাদ করে দেওয়া হয়েছিল ঠিক অনুরূপ ভাবে সেটা সুল্লাহ সাল্লাহ ইসলামের যুগে সংগঠিত জীবন দর্শাইতেই সেটা করতে সমর্থ হয়েছিলেন এক হাদিস্লাম নিজের স্বপ্নে দেখেছিলেন যে দুইটি জিনিসকে তিনি আহ জিনিসকে তিনি সম্পূর্ণরূপে আহ মিটিয়ে দিতে সক্ষম হয়েছেন সাহাবাগে আমি জিজ্ঞাসা করছে সেগুলি কির ছিল বলেছেন দুইজন মিথ্যাবাদী নবীতের দাবিতে আসবে একটা ছিল মুসাইলামা তারপর একটা ছিল আসৌদ আল আনাসী এই দুইজনকে রসুল্লাহ যুদ্ধে রসুলের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আবকা দেওয়ার সময় সেটাতে সেটা সমাধান হয় এবং সেখানেও মুসলিমরা লাভ করে আর মুসাইল কাদ্দ নিহত হয় ঠিক তৃতীয় আরেক মহিলা যে তার নাম ছিল সাজাহ সে সাজাহ মহিলাও নবতের দাবি করেছিল সে মুসাইলামা বিয়ে করেছিল তারপর কিন্তু মুসাইলাম মৃত্যুর পরে সাজাহ ইসলামের দিকে ফিরে আসে তার ইসলাম সুন্দর হয়েছিল বলেই আমাদের বিভিন্ন বর্ণায় দেখে কিতাবের বিভিন্ন কিতাবে এসেছে আরেকজন ছিল যে আসাদ বনি আসাদ গুপ্তের সেও নবের দাবি করে তার নাম ছিল তোলা হা খাইল আসাদি সে পরবর্তীতে তওবা করেছে এবং ইসলামে ফিরে আসে তার ইসলামও সুন্দর হয়েছিল কিন্তু এর পরে অনেকদিন পরে অর্থাৎ খোলাফায় আসার যোগে আর কেউ অনুবতে দাবি করতে দেখা যায়নি কিন্তু শেষের দিকে এসে সে মুখারিবনে আবিফি সে পরে কারবালার ঘটনার পরে সে একটা মানুষের আবেগকে কাজে লাগিয়ে আহলবাহতের মহাবতের দাবি করে এবং হুসাইনের রক্তের দাবি করে সে বিভিন্ন জায়গায় অবস্থান নেয় সাধারণ মানুষগুলো যারা আবেগ পূজারে যারা তারা তার পিছু এমন সময় সে কুফা দখল করে দুঃখা দখল করার পরে সে নব্বতের দাবি করে বসে এবং মনে হচ্ছে মনে করতে লাগলো যে তার মধ্যে তার কাছে চিবরিল আসে নব্বতের দাবি মধ্যে একজন নাম লিখালো তার নাম হচ্ছে মুখতার ইবনে আবে ওবায়দ সাকাফি আল কাদ্দাব আল কাদ্দ রসুল্লাহাদিসে এসেছে যে সকিফাগত দুজন লোক হবে একজন মিথ্যাবাদী হবে যে রক্ত মানক্ত হরণ করবে সে হচ্ছে এই কথাটি সত্য পরিণত হয়েছে যে ধীরে ধীরে এই উম্মতের মধ্যে অনেকেই আসবে যারা নবো দাবি করবে নব দাবি করবে অনু আরেকজন ছিল তার নাম ছিল হায়রাসাল কাদ্দ সে আব্দুল মালিক সময় এ নবতের দাবি করেছিল নবোধ দাবি করেছিল কিন্তু তাকে হত্যা করা হয়েছিল বনি আব্বাসের সময় অনেকেই নৌবোধের দাবি করেছে এবং অনেকে এটাকে ব্যবসা হিসেবে নিত অনেকে এটাকে অনেকটা হিসেবে নিয়েছিল নৌবোদের দাবি করাকে বনি আব্বাসের যারা শক্তিশালী খলিফা ছিলেন তারা তাদেরকে হত্যা করেছেন আর পরবর্তীতে সেগুলি মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে যদিও খলিফারা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে সক্ষম হয়নি ঠিক বর্তমান সময়ে সর্বশেষ আমরা যা যাকে দেখি যার এখনো অনেকে নবদাবি করে কিন্তু তাদের সেরকম অনুসারী গড়ে উঠেনি সর্বশেষ যে আমরা যার অনুসারে গড়ে উঠেছে এবং এই যার ফেতনায় সারা সারা সারা পাক ভারত ও হুমহাদেশ পুরোটাই এখন বর্তমানে নিমোজ্জিত হয়ে আছে এবং এবং ইউরোপ আমেরিকা যার যার সমর্থনে তাদের সমর্থ শক্তি নিয়োগ করছে সে হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি নবোধ নবোধের দাবি এই গোলাম আহমদ কাদিয়ানী ছিল ইংরেজদের সেবা দাস সে এবং তার পিতা এরা এরা সেবা দাস সেবা এই লোক ইন্নবোধের দাবি করেছে তার সে মনে করলো তার যে রসোল্লা সাল্লাম পরে সে নবদ পেয়েছে একবার সে মনে করছিল করছিল যে সে বুঝি মাসিয়া আরেকবার মনে করছিল যে না সে মাহাদি আরেকবার এভাবে সে যখন যেটা তার মাথায় আসে সেটাই দাবি করছিল এবং সে রসোল্লাহ হাদিসগুলো অস্বীকার করেছিল কোরআনে কারিমের তাপসির ভুল তাফসির করেছিল যে তাফসিরের দ্বারা সে তার নবদ প্রমাণ করতে পারে সেগুলি সে বলছিল কোরআনে কেরিমের যে সমস্ত আয়াতে রসোল্লা সাল্লাহকে শেষ নবী বলা হয়েছে সেটাকে শেষ অনুবাদ না করে সেটা ভিন্ন করেছে এবং এর অনুসারে এখনো সারা দুনিয়াতে ছড়িয়ে পড়িয়ে আছে এভাবে ধীরে ধীরে সব জায়গায় বিস্তার লাভ করছে কিন্তু আল্লাহ তালা তার দিনকে রক্ষা করবেন এবং মিথ্যাবাদীরা মিথ্যাবাদী থেকে যাবে রসোল্লাহ সাল্লাম ফলে আর কোনো নবী আসবেন না রসোল্লাহ সাল্লাহসাল্লাম বলে দিয়েছেন ল্যান বিয়া বায়ী আমার ফলে আর কোন নবী আসবে না সুতরাং কোন ছায়া নবী নয় অথবা কোনো তথা তথাকথিত নিজে নিজের নাম দিয়ে কোনো বুজুর্গ নবী বা ছোট নবী বড়ো নবী এরকম কোন নবী বলা কোনো সুযোগ নেই বরং রসোল্লা সাল্লাম সর্বশেষ নবী এর ফলে আর কোনো নবী আসবে না গোলাম আহমদ সে মিথ্যাবাদী এই তার বিরুদ্ধে আলেমরা দাঁড়িয়েছিল আলেমরা তাকে মধ্যে কিছু মহিলাও ছিল কিছু মহিলাও ছিল মোসাদ আহমদের হাদিসে দেখা যায় রসোল্লাহাম হাদি বলেছেন ফিউ কেবুনা ও দাজনা সবাই শরুন আমার উম্মতের মধ্যে সাতাশ জন মিথ্যা দাবিদার হবে তার মধ্যে চারজন হবে মহিলা আর অথচের দাবিদারদের আসা সেটা কেয়ামতের একটি আলামত কেয়ামতের আলামতের মধ্যে অষ্টম যে আলামতটি আমরা এখন আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে ইন্তসার আম নিরাপত্তা নিরাপত্তা ব্যাপক আকার লাভ করা ব্যাপক আকার নিরাপত্তা না একজন একজন লোক তার বাহন নিয়ে সফর করতে পারে মক্কা এবং এরাকের মাঝে সে পথ হারানোর ভয় আর কোনো ভয় করবে না অর্থাৎ কোন রকমের আক্রমণের ভয় সে করবে না এমভাবে নিরাপত্তা অর্জিত হয়ে গেছে মুসলিম বিশ্বে আল্লাহর রহমতে ইনসাফ প্রতিষ্ঠিত ছিল এবং সেটা সংগঠিত হয়ে গেছে তখন ইরাক এবং মক্কার মাঝে মানুষ চলাফেরা করত কোন রকমের ভয় ছাড়াই রসুল্লাহ সাল্লাম আরেকটি হাদিস সেখানে বলা হয়েছে তিনি আদিব না হাতেম রাজিউল্লাহনুকে বলেছেন ইয়া আদি হাল রা যদি তোমার বয়স অনেকদিন দীর্ঘ সময় পাও দীর্ঘ হায়াত পাও তবে তুমি দেখতে পাবে যে একজন মহিলা আসছে যে হীরা থেকে মক্কা আসছে দূর থেকে অর্থাৎ হীরা যেহেতু পারসে একটি শহর সেখান থেকে মক্কা আসছে এত দূর থেকে আসছে কিন্তু সে আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করবে না তার কোনো ভয় থাকবে না। এটা এটা থেকে যে এখনো সংগঠিত হয়নি কারণ সেটা হবে ইমাম মাহদি এবং ইসা আলাইসালামের অবতরণের পরে কারণ এত নিরাপত্তা এখনো আর সংগঠিত হয়নি সুতরাং এই নিরাপত্তা ব্যাপক নিরাপত্তা জিনিসটি কেয়ামত কেয়ামত সংগঠিত হওয়ার একটি আলামত হিসেবে দেখা দিবে দেখা দেবে কিন্তু এহাদেশ থেকে আহ এহাদেশ থেকে এটা বোঝার কোনো উপায় নেই যে মহিলা বিনা মাহারামে সফর করতে পারবে এখানে মাহরামের কথা উল্লেখ করা হয়নি বরং বলা হচ্ছে নিরাপত্তার বিষয়টি উল্লেখ করা হচ্ছে অর্থাৎ নিরাপত্তা থাকবে মানুষ সফর করতে পারবে এই নিরাপত্তা থাকবে পথে ঘাটে তার উপর কোনো আক্রমণ হবে না এই ভয়টি এখানে ভয়টি বন্ধ করার উদ্দেশ্য অর্থাৎ নিরাপত্তার কারণে তারা সফর করতে পারবে এইটাই হচ্ছে কেয়ামতের আলামতের একটি নবম যে কেয়ামতের আলামত সেটা হচ্ছে জুহুর নার ইল একটি অগ্নি বের হওয়া রসুল্লাহরুনা হেজাজ তুদিও আর না কেয়ামত হবে না যতক্ষণ না হেজাজ একটি আগুন বের হবে যে আগুনে বসরা এটা বসরা নয় বসরা বসরা হচ্ছে সিরিয়ার একটি সিরিয়ার প্রথম অংশ যেখান থেকে সিরিয়া শুরু হয়েছে এই বসরার যে সমস্ত বাহন যাচ্ছে ওট যাচ্ছে সেগুলো দেখা যাবে আলোর আলোর কারণে অর্থাৎ এইটি একটি বের হওয়ার কারণে কোথায় কি দূর দূরান্তের আলো আলোর মাধ্যমে দূর দূরান্তে যারা কাফেলা চলে যাচ্ছে তাদেরকেও দেখা যাবে এই ঘটনা সংঘটিত হয়ে গেছে এই ঘটনা সংঘটিত হয়ে গেছে সপ্তম হিজড়ি শতকের মাঝামাঝি সময়ে সপ্তম হিজির শতকের মাঝামাঝি সময় যেখানে ইমাম অনেক ইবনে কাসির রহমতুল্লাহ আলী সহ অনেকে উল্লেখ করেছেন যে এটা হয়েছে ছয়শো চুয়ান্ন হিজড়িতে ছয়শো চুয়ান্ন হিজড়িতে মোদিনার পূর্ব সমস্ত বর্তমানে যে হার্ৰ বলা হয় সেখানে পুরো দাবানলের মতো আগুন জ্বলেছিল সে আগুনের আগুন এত বড় ছিল এত লহান শিখা ছিল যে সে আলোতে সে আগুনে অনেক দূর পর্যন্ত মানুষ দেখতে পেয়েছে এখানে আগুন চলছে এবং অনেক দূর পর্যন্ত আগুনের যেখানে দেখা যেত দূর দূরান্তের যাত্রী দেখা যেত এবং মানুষ দেখেছে মদিনায় যারা অবস্থান করেছে তারা দূর দূরান্তে যারা চলছিল বসরাতে যারা চলাফেরা করেছে তাদেরকেও দেখতে পেয়েছিল এই আগুন বের হওয়া কেয়ামতের একটি আলামত বলে রসুল্লাহ সাল্লি সাল্লাম ঘোষণা করেছেন এই আগুন যে বের হয়ে গিয়েছে এই বিষয়টি ইমাম নবির রহমতুল্লাহ আলাই তার শহরের মুসলিমের মধ্যে উল্লেখ করেছেন অনুরূপভাবে ইবনিকাসির রহমতুল্লাহ আলী উল্লেখ করেছেন ইবনাহাজার রহমতুল্লাহ উল্লেখ করেছেন ইমাম কুরতুবী রহমতুল্লাহ উল্লেখ করেছেন তারা সবাই বলছেন যে এই আগুনটি বের হয়ে গেছে অর্থাৎ কেয়ামতের এই আলামতি। প্রকাশিত হয়ে গেছে ছোট আলামতটি প্রকাশিত হয়ে গেছে আজও দেখা যায় মদিনার পূর্ব পার্শ্ব কেউ যদি যান দেখবেন সেই দাবারণের আগুন যে আগুন যে জ্বলেছিল সে কালো পাথর বিশিষ্ট ভূমিটা এখন রয়ে গেছে সেটা ছিল সেই মহা আগুন যে আগুনের ব্যাপারে রসল্লা সাল্লা পূর্ব থেকেই আমাদেরকে ভবিষ্যৎবাণী করেছিলেন দশম যে আলামত কেয়ামত সেটা হচ্ছে কেতাল তুর্ক তুর্কি তুর্কি যারা তাদের যুদ্ধ করা তু তুরস্কদের সাথে যুদ্ধ করা এখানে তুরস্কে বলতে বর্তমান তুরস্কে হয় হয়নি শুধু বরং বোঝানো হয়েছে ওই সময়কার সময়কার মানুষ যারা সেখানে ছিল অর্থাৎ ওই এলাকায় যারা বসবাস করে ওই এলাকায় যারা বসবাস করে সুল্লাহ আসলাম তাদের সম্পর্কে বনু কান্তরা বলেছেন তাদেরকে এবং সেটা হচ্ছে ইয়াফ এস এর বংশধর যারা তারা ওই এলাকায় যারা বসবাস করে বিশেষ করে গুবি মরুভূমি বা মোগল বা তাতার এরা সবাইকে বোঝানো হয়েছে মূলত কারণ রসুল্লাহাম তাদের সম্পর্কে যে হাদিসগুলি বলেছেন সেগুলো শুধুমাত্র তাদের সাথে খাপ খায় এবং রসুল্লাহাম তাদের যে যুদ্ধের কথা বলেছেন সেই তিনটি যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল মূলত এদের সাথে তাঁতারিদের সাথে এই জন্য তুর্ক বলতে তাদেরকে বোঝানো হয়েছে হাদিস মুসলিম মুসলিম বর্ণা করেন থেকে তিনি বলেন রসুল্লাহাম বলেছেন লা তুমুৎসাহ মুসলিমগণ আর তারা তুর্কিদের সাথে যুদ্ধ করবে কওমান এরা কারা এই তুর্ক কারা তাদের বর্ণা দিচ্ছেন এমন একটি কম কুজু হুম কালমা তাদের চেহারা হবে যেন ঢাল যেন যেন ঢালাইকৃত ঢালের মতো তাদের চেহারা অর্থাৎ চামড়ার চামড়ার চামড়া তাদের চেহারার মধ্যে আসে অথচ চামড়া শটান হয়ে আছে এরকম চামড়া বিশিষ্ট ঢালের মতো চেহারা লোকদের সাথে যুদ্ধ করবে ইয়ল বসুন্না স্যার তারা পরিধান করবে পশম ইয়াম সুন আফি সার এবং চলাফেরা করে পশমের জুতাতে এই হাদিস এবং পরবর্তী আরেকটি হাদিস উপর নীতি তিনি বলেন রসুল্লাহ সাল্লাহাম বলেছেন কেয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ করবে এমন একটি জাতির সাথে যাদের যাদের জুতো হবে চুলের অর্থাৎ পশমের জুতো হবে এবং এমন একটি জাতির সাথে তোমরা যুদ্ধ করবে তাদের চোখ ছোট হবে চেহারা চেহারা লাল বর্ণর হবে এবং নাক হবে প্রকৃতির মতো এরা আর কেউ নয় এরা ছিল তথাকথিত তাতারদের এছাড়াও অন্য অন্য হাদিসের মধ্যে রয়েছে আমরা এই বিষয়ে পরবর্তী পর্বে আরেকটু আমরা আলোচনা করব। ততক্ষণ আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন ও আখরে আলহামদুলিল্লাহ আলমিন আসসালামালাইকুম বরহমাত